الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان ولا مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شديك لا لا زد له لا حد له ولا مثل لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد المعبد ورسولنا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي يرسله الله تعالى الحق مبشرا و نذيرا وداعيا الى الله باذنه وسراجا আম্মা বাগুলফাউ দুই কী বিস্মিল্লা قل يا عبادي الذين أسرقوا على أنفسهم لا تقنتوا من رحمة الله إن الله يغفر الظلوب جميعا إنه هو قال النبي صلى الله عليه وسلم لا طاعه لمخلوق في معصيه خالق او كما قال النبي عليه الصلاه والسلام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 رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي مقبولت هاي قابلت بها মকবুল তু হাজ হু বহুত হু নুন দিল তু বহুত হর্স মে জদন শাহ ন চশমে গাহ নবাসন দা গাহনবাশি প্রতিকূল আবহাওয়ার মাঝে आजकर सुंदर कुर आन सून्नार आलोक भेषान सजान जे मेनारा बसे आठे अनेक पानी छो आज दृष्टि कारो कार्य पीछपा हननी আপনারাও আল্লাহর শকর আমি আপনাদের জন্য দোয়া করি বহুদূর থেকে আপনারা কষ্ট করে টাকার লোভে খানার লোভে আসছেন এখানে অবশ্যই না। নামি নামি কোরআন সুনার মহব্বতে আপনারা আসছেন কষ্ট করে পড়ছেন দয়াময় আল্লাহ তাহলে সকলকেই কবুল করে আপনারা আসতে পেরে আমি মনে হয় ভাবতেছি আপনারা সবাই আনন্দিত খুশি খুশি সবাই তো খুশি শয়তান শয়তান বেজাজ মোবাইলে খেলার বন্ধ করো যুবক ভাইরা শয়তান যেমন বেজাজ সাথে আর একদল ক্যামতলি এলাকায় আজকের এই মাহাপ হওয়াতে শয়তান যেমন বেজার তেমন মুনাফিকেরাও বেজার বেজার কারণে কি আমাদের এই ধারাটা অব্যাহত থাকবে না বন্ধ হয়ে যাবে মানুষের উপস্থিতি ভাই ডিস্টার্ব না করলে ভালো হবে যেভাবে ছিল বলে থাকবে কি কথা বলতেছিলাম मानुषर उपस्थिति आज जनस्रोत एक जनसमुद्रेणत होते चलते आल्मुल्ला जनस्रोत बंध करारेतान पागल पारा किसु मानु शैतानर पेचने सहयोगी आरान आवाज के बन्ध करा जा मुसलमान ये चिंताओ माथाये যে কোরআন কিভাবে বন্ধ করা যায় কোরআন শূন্য কথা যারা বলবেন তারা আমাদের প্রিয় মানুষ তারা আমাদের বন্ধু এখানে কোন ডিভাইড নাই যারা পার্থক্য করবে এরা মুনাফি মানুষের এই ধল মানুষের এই উপস্থিতি দেখে মনে হয় आगे वह फिले वान पैंडलोक वान दी वज लोक नटे बस ना कारण मुरुबी के शुरू कर छोटा कि बुझे बाबर आस्ती जमाचर्त शकर अहंकारी ना रिया ना असाजी छोट बा अब्बा सारा कोई बाच्चाटा बाबा बोलते से आपनार बान सुनई काना बंद कर घुमे कुरान आकर्षण कत कुरान कानी जिस जा बा मूलत कंठ बोलें जा मालिक के प्रशंसा बंदार होना आल्ला तुम्हें चल्लिस बसर ताल मिले इसे ने। ताल मिलान जाएक दिए एक जवाब दीबेंत धारा अपनारा जमिने रखते चान আল্লাহ কবুল করে নি রাখতে হলে এর পেছনে কিছু সহযোগী পরামর্শ দরকার সময় দেয়া দরকার অর্থের প্রায়োজন এগুলো হিন্দুরা দিবে খ্রিস্টান দিবে বিধর্মীরা দিবে কে দিবে কোন মুসলমান আমরা না আফগানিস্তানের মুসলমান কারা দিবে আমরা কারা দিব আমরা যখন যেখানে যতটুকু খেদমতের প্রয়োজন তখন সেখানে আমি সাধ্যমতো রাজি সময় লাগলে দিব রাজি বেয়া দুমি ক্ষমা চেয়ে নিচ্ছি একটু হাতটা দেখাবেন কারা রাজি টু করেন বেয়া দুমি মাপছে নিলাম হাত করেন আরো উঁচু করছে হবে আঙ্গুলগুলো ফাঁকা করেন আরো ফাঁকা করেন এভাবে নাড়া দেন সবাই নাড়া দেন ভালো করে নাড়েন পড়েন আমার সাথে আমার পড়ি বিসমিল্লা হির রহমান সকলের ডান হাত উঁচু আছে তো আমি যদি এখনই বলি যে আপনার এই হাতটা পকেটে ঢুকায় এখন নগদ দিবেন দার্জি আল্লাহর মোহবত নিয়ে বলেন রাজি রুমাল রুমাল এক খুলি নেমে যাচ্ছে আপনারা একশো পাঁচশো বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুল নবী সাল আলাই অসংখ্য পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস আমি আপনাদের সামনে আয়াত হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মত হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন দিল থেকে মোহাব্বতে পড়ি আমি কথা বলা যাবে না যারা টাকা উঠাচ্ছেন স্টেজে পৌঁছায় চুপচাপ আপনি আমার পক্ষ থেকে উম্মদ কে জানাই দেন আমার বান্দাদের জানায় দেন ইয়া ইবাদি হ্যা আমার প্রিয় বান্দা বান্দিগণ আসরাফু আলা তোমরা যারা অন্যায় করে নিজেদের উপরে জুলুম করেছ আমি আল্লাহ দয়া অনুগ্রহ থেকে তোমরা নিরাশ হয়ে যায় নিশ্চিত ভাবে আল্লাহ সকলের গুনাকে ক্ষমা করে দিবেন ই রহিম নিশ্চয়ই ওই আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল পরম ব্যায়াম এ হল আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা মূল আলোচনার বিষয়টা হল আল্লাহ আলা কর্তৃক মানুষকে তওবার মতে আহ্বান সম্পূর্ণরূপে হারাও আল্লাহ তথে আমাদেরকে ডাকি কেন আল্লাহ চান না তার হাতের বানানো গড়া বান্দা কেউ জাহান নামে যাবে যাবে আল্লাহ কখনই চান না তার বান্দা কোথায় যাবে জাহান নামে যাবে মায়া করে ডাকলেন ইয়ার ইবাদী আল্লাহ বলেননি ইয়া আজ্ঞুহাল মুমিনুন ইয়া আজ্ঞুহাল মুসলিমুন তাহলে শুধু মুমিন বা মুসলমান উদ্দেশ্য হত। আল্লাহ তাও শুধু মুমিনকে শুধু মুসলমানকে নি। এমন একটা শব্দ ব্যবহার করেছেন আমার বান্দাবান্দিরা দুনিয়ার বহে পড়ে আকিদার লাইনে ধর্মের লাইনে তুমি আর সনাতন ধর্মে অবলম্বী হলেও খ্রিস্ট ধর্মের অবলম্বীও যদি হও बौद्धर्मेर अनुसार ही जदि हो तुम्हरा कार हिंदू बौद्ध यहुदी ख्रिस्टान य मानूष ना मानुषुलो के बनिए एरा आबीर सतान भाई। भाई।, भाई भाई তবে ভাই এখন আমাদের ভাই নাই ভাই এখন অন্যের পরামর্শ নিয়ে চলার কারণে বাবার অবাধ্য হয়েছিল জাহান নামী হতে চল আল্লাহ সেই জাহান নামী মানুষকেও এমন একটা শব্দ দিয়ে ডাকলেন ইয়াই বা দিহে আমার বান্দা চাই হিন্দু বন্ধ ইয়ুদি খ্রিস্টান আমারই বানানো বান্দা তোমরা আমার দরবারে ফিরে আছো জুলুন করেছো ক্ষমা চাইতে দেরি ক্ষমা হতে মোটেও দেরি হবে ইন্ন হু হু क्षमशी दया मारे तुम्हरा आसमान के बनिए शे जमीन के बनिए शर्वत के बनिए चाँद सूर्य के बनिए बनाई नहीं কিন্তু আল্লাহ কখনো বলেন না আমার সূর্য আল্লাহ চাচ বানাইছেন কিন্তু বলেন না আমার চাঁদ আল্লাহ আসমান বানাইছেন কিন্তু বলেন না আমার আসমান জমিন আল্লাহ বানাইছেন কিন্তু বলেন না আমার জমিন পাহাড় আল্লাহ বানিয়েছেন কিন্তু বলেন না আমার পাহাড় সব আল্লাহ তালা বানাবার পরে পরে কোনোটাকেই আল্লাহ আমার আমার বলেননি শুধু মানুষকেই বলেছে তোমরা আমার ইয়াইবা দিহে আমার বান্দা। চাই তুমি ধনী হাও কি গরিব হাও কি ধনী হাও টাকাওয়ালা হও কি গরিব হও শিক্ষিত হও মূর্খ হও ইসলাম ধর্মের অনুসারী হও ভিন্ন ধর্মাবলম্বী হও না কেন তোমরা আমারই বল চাঁদও আমি বানাইছি তবে আমার চাঁদ বলি নাই সূর্য আমি বানাইছি আমার সূর্য বলি নাই পাহাড় আমি বানাইছি আমার পাহাড় বলি নাই বান্দা আমি বানাই বলছি আমার বান্দা আসমানও আমি বানাইছি আমার আসমান কেন বলি নাই সূর্য আমি বানাইছি আমার সূর্য কেন বলি নাই কারণ হল ওগুলো আমার জন্য বানাই নাই এগুলো বানাইছিস আমার গায়ের জামা কাঠ কথা কেনা মিয়া আমার গায়ের জামা কাঠ আমার আমার গায়ে রুমাল কাঠ আমার ছেলেরে জামা বানাই দিছি আমি আমার ছেলের জামা কে বানাইছে আমি আমার মেয়ের পোশাক আমি বানাইছি আমার স্ত্রীর বোরকা আমি কিনেছি আমার স্ত্রীকে জামাতা বলছি আমার জামা আমার ছেলের মাথায় টুপি দিয়েছি আমি কিন্তু বলি নাই আমার টুপি আমার মাথার টুপিকে আমি বললাম আমার টুপি আমার গায়ের জামাকে বললাম আমার জামা আমার ছেলের জামাকে বলি না আমার জামা অত আমি বানাইছি কিন্তু এটা আমার জন্য বানাই নাই এটা ছেলে তোর জন্য বানাইছি আমার জামা আমার জামাটা আমার গায়ে লাগানো এটা আমার জামা। এজন্যান্দা আসমানও আমি বানাইছি এটা বলি না আমার আসমান কারণ এটা তোর খেদমতের জন্য বানাইছি তোরে আমি আমার বান্দা বলার কারণ তোরে আমি আসমানের জন্য বানাই নাই জমিনের জন্য বানাই নাই তোর মতো মানুষ ষ্কারে আমি আল্লাহ আমার গোলামির বানাইছি এলাহি हिंदूा हिंदूर दया कमेंल्ला चाहना क्यों जहां शामी तुम्हें जहां शामे जाय करार पर डाक बंदा হিন্দু তুই আমার বান্ধা তোরে খ্রিস্টান খ্রিস্টান তুই আমার বান্ধা আয় তোরে কেউ বানায় নাই ঈশা বানায় নাই মারিয়াম বানায় নাই মারিয়ামেরও আমি বানাইছাই তোরা আমার বান্ধা আয় আয়াহুদী তোরা মূস নবির নবী দাবি করো তার মনে করো সেই আল্লাহ বা করতে দেরি হবে গুনা মা হতে দেরি হবে না আমি তোরে মা করে দেওয়ার জন্য ডাকতেছি কেন আমি চাই না তুই অপরাধ করে জাহান্ন হাতের বানানো বান্দা যাবে দলিল হল আল্লাহ তরজাটা খুলে রাখলেন বিন্ন হাদিসে রসুল্লাহ পৃথিবীতে যত মানুষ আসলো আসতে আসবে সকলের নামে জান্নাতের মধ্যে নির্ধারিত নামে নামে সবার নামে জান্নতে একটা ঘর বানানো আছে নমরুদের নামে জান্নাতে একটা ঘর বানানো আছে ফির আউনের নামেও একটা জান্নাতে ঘর ইয়াহুদির নামে বেইমানের নামে আছে আমরা জানি ফির আউন অপরাধের কারণে তোমার সেই নির্ধারিত বানানো জান্নার পাবে না হামান জান্নার পাবে না কারুম জান্নাত পাবে না সাবজাত জান্নার পাবে না ফির আউন জান্নার পাবে না ওদের জান্নাত গুলো আপনি কি করবেন আল্লাহ বলেন মালিকের চাকরি যে গোলামে করে মূল চাকরি করে মূল ডিউটি আবার ওভার ডিউটিও পালন করে মূল ডিউটির ফলাফলের নাম বেতন ওভার ডিউটির ফলাফলের নাম হল বোনাস আমি আমার উটি জীবনে কয়বার পাঁচ নামাজ পড়া জীবনে কয়বার কথা কথা কথা বুঝেন না আপনারা পাঁচবার তো নামাজ এটা ওভার ডিউটি না মুল ডিউটি জীবনে জীবনে না প্রতিদিন কথা বলেন যারা বলেন নামাজের মতো নামাজ একবার পড়লেই হয় এরা মোহাম্মদ নবীর উম্মদ না এরা মোহাম্মদ নবীর উম্মতের দাবি করলে এরা মিথ্যাধী ধোকাবাস মুমিন জীবনে একবার টাকা খরচ করে ধনী মানুষ বছরে একবার জাকা দাও ডিউটি পাঁচ মুমিন দৈনন্দিন আদায় করো মূল ডিউটি এসরাস করো ওভার ডিউটি আর নবিনো ওভার ডিউটি মাদ্রাসায় দান করা মসজিদের দান করা ওভার ডিউটি এতিমের সাহায্য করা ওভার ডিউটি গরিবের সহযোগিতা করাটা ওভার ডিউটি জীবনে ধনী একবার বাইতুল্লা জিয়ার কর বা মূল ডিউটি মাঝে মাঝে গিয়া অমরা কর হাজ কর এটা অবা ডিউটি রমা চান মাসে রোজা রাখবা এটা মূল ডিউটি মাঝে মাঝে নফল রোজা রাখবে এটা বলো ওভার ডিউটি আল্লাহটা আল্লাহ বলেন আমার মুমিনদের জানায় দেন ওরা যদি আমার মূল ডিউটি পালন করে ওদের নির্ধারণ করা যান পাবে কোন সন্দেহ নাই তবে যারা মূল ডিউটি পালন করার পর ওভার ডিউটি পালন করবে আমি আল্লাহ ওদের উপরে খুশি হইয়া নমরু ধাক সার কারণের ডুটি কে রসে কারো না এর দ্বারাই প্রমাণ হলো আল্লাহ চান্না কেউ জাহান নামে যাবে দ্বিতীয় প্রমাণ হল আল্লাহ চান্না বান্দা জাহান নামে যাবে জন্য জান্নাত আগে বানাইছেন জাহান নাম বানাইছেন তিন নাম্বার দলিল হল জাম্নাতের দরওয়াজা বেশি জাহান নামের দরওয়াজা স্তর কম চতুর্থ দলিল হল আল্লাহ মরণ পর্যন্ত তওবার দরওয়াজা দিয়া পান্ডাকে ডাকতে থাকে এর গলাম অপরাধ করেছো আয়। আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই চোখের পানি দেখলে দুনিয়ার মানুষের যেমন দয়া হয় আমি আল্লাহর দয়া কেন হবে না কান্না করে ক্ষমা চোখের পানিটা কালের নিচে আসার আগে সমস্ত অপরাধ ক্ষমা হয়ে যাবে অন্যায় করে আল্লাহর দরবার থেকে ভেগে যায় না আল্লাহ বলেন অন্যায় করে কই দয়ার আওয়াজ দিয়ে কত পাপিরও আমি আল্লাহর মুহূর্তে ক্ষমা করে দিয়েছি তুইও আয় তোরেও ক্ষমা করে দিবে যাহান নামে যাইস না কারণ আমি আল্লাহ জানি তোর মতো দুর্বল কেউ নাই এই দুর্বল মানুষ ওই জাহান নামে রাজা সহ্য করতে পারলি না তুই বড় দুর্বল এত দুর্বল তোর মতো দুর্বল আর কেউ নাই তুই এত দুর্বল যে পিপিলিকার কাছেও তুই দুর্বল তোর সামনে পিপিলিকা শক্তি মশার কাছেও তুমি দুর্বল একটা পিপিলিকায় যদি বলে একটা আদমেরে ঘুমাইতে দিব না কেউ ঘুমাতে আর পারবে মানুষ এত মাস্তানি করো কেন তুই পিপিলিকার কাছেও দুর্বল মানুষ মাস্তানি করে গায়ের জোরে মানুষ মাস্তানি করে টাকার জোরে ক্ষমতার জোরে আল্লাহ কে তোর থেকে টাকাওয়ালা জিনের মধ্যে বহু আছে তোর থেকে টাকা তোর থেকে সাগরে বান্দা তুই টাকার গরম দেখাইস না তোর থেকে টাকাওয়ালা ভিন্ন মান লুক বানায় রে ক্ষমতাও বেশি দেখাইস না তোর ক্ষমতা আজ আছে কাল থাকবে না অথচ আসমানের উলন্ত পাখির যেই ক্ষমতা সে ক্ষমতাও তোমার নাই গায়ের জোর বেশি দেখা না চল্লিশ বছর পরে তোমার শক্তি দুর্বল হয়ে যাবে অত আল্লাহ তোমার থেকে বড় শক্তিওয়ালা ভিন্ন মা মু বানায় রাখছি অতএব অহংকারী করো তুমি বড় দুর্বল আর এই দুর্বলতাটাই হল আমার কাছে দামি হওয়ার কারণ তুই দুর্বল এই জন্যই তুই আমি আল্লাহ তোরে বলছি আমার কর তোর থেকে তোর গোলাম হয়ে যাবে তুই দুর্বল শক্তিওয়ালা পাহাড় আমি আল্লাহ বলেছি দুর্বল বান্দার দিকে নজর না দবি করবি না দুর্বল আবার দামি দুর্বল দামি কেন বাবা বিদেশে বর্তমানে দুইটা মোবাইল নিয়ে আসছে লক্ষ টাকার উপরে দাম ঘরে ঢুইকেই ম্যাডামকে বলে নেও ছেলে জামা কাপড় बड़ एक पिची छोट बा दामी मोबाइल टक्सा खुले फल बा এত দামি তুই চিনো না কিছু তুই একেবারে বাক্স মাকসার কান্দা ভাঙ্গে ফেলাই বাবা আর রাগ সংবরণ করতে না পেরে খাস করে একটা চর লাগাই ছেলেটা মনের দুঃখে গিয়ে এক রুমে বয়ে আসে বাবা মোবাইল দেখে বাচ্চা আর একটা ছোট বাচ্চা আছে বাবায় দেখি না এমন জোরে আশার দিসে বোনরে ভাঙ্গিয়া চুরমার কেমন মেদা পিছনের টাকায় দেখে বাচ্চা ছোট বাচ্চাও ভাঙ্গিয়া বাবা দিয়ে তাকা এড়েছে বাবা শুধু চোখ দুটো একটু লাল করছে বাবায় দ্রুত হাত ভাড়ায় তুমি কো কেন বড় ছেলেটা মোবাইল ধরল আর চর মারল ছোট বাচ্চাটা দামি মোবাইল ভেঙ্গে ফেললো চর দিও না লাল করলো লাল করা মাত্র যখন বাচ্চা কান্না করলো বলে তোরে বলি নেজ না রে বাবা আল্লাহ তাহলে সব মাকলুকতের মধ্যে আমাদের দুর্বল করে বানাইছে আল্লাহ বলছেন খবরদার অন্যায় করবি না অন্যায় যখন করতেছ নাওলায় বাবার মতো মাঝে মাঝে একটু লাল করে একটু রাগ হয় মাঝে মাঝে ভূমিকম্ব দেয় মাঝে মাঝে শিলা দেয় মাঝে মাঝে অসুস্থ বানায় ঘরে আগুন বাচ্চা যখন কান্না করে বলে আল্লাহ আল্লাহ তখন বলে বাল্লা কাটিস না তোর উপরে কচু বলিনাই বলিনাই তুই কেন ছোট বাচ্চা বাবায় মারল না কোলে চুমা দিয়া নিল কেন বলে বাবা বাচ্চাটা ছোট দুর্বল এ জন্য দুর্বলের যার প্রতি মায়া করে তার সম্মান ওরে নবীর উম্মত আমরা মানুষ বড় দুর্বল আল্লাহর দরবারে আমরা বড় দামি আল্লাহ তালা শক্তিশালী সূর্যকে বলছেন আমার দুর্বল বান্দার দিকে খেত মুখ করবি বেয়াদি করবি না আল্লাহ তালা শক্তিশালী সব মকলু বলছে দুর্বল বান্দার সাথে যেন না হয় আমার বান্দার খাদম কর আল্লাহ আমাদেরকে দুর্বল বানায়া সম্মান বাড়াই দিলেন আবার এই মানুষের ভিতরে নারীরা বড় দুর্বল পুরুষের মধ্যে নারীর মধ্যে কারা দুর্বল কথা না নারী দুর্বাল দুর্বল জন্মগত জন্মগত ভাবে কয় লাইনে নারীরা দুর্বাল এক লাইন হলো মেধার দিক থেকে নারী বড় দুর্বাল দ্বিতীয় লাইন হলো শক্তির দিক দিয়ে নারীরা দুর্বল দুর্বল হওয়ার কারণে আল্লাহ নারীর সম্মান পুরুষের থেকে দুর্বল বাড়ায় নিয়েছে পুরুষ আর নারীর ভেতরে নারী দুর্বলের জন্য নারীর মর্যাদা কম না বেশি যারা বলে ইসলাম নারীর মর্যাদা দেয় নাই এরা সমাজের লম্পট পরা দুশ্চরিত্র বরমাই য়াহুদীর পাক্কা দালা ইসলাম সারা নারীর মর্যাদা কেউ দিতে পারে না হিন্দুদের ধর্ম নারীর মর্যাদা কেউ দিতে পারে না। আল্লাহ নারীর মর্যাদা বাড়ায় দিয়েছে কারণ হলো সারা শুনিয়ার ভেতরে মালির দুর্বল মানুষ দামি আর মানুষের ভেতরে নারীরা দুর্বলে যারা নারী মর্যাদার সমান করবে এরা লম্পট আল্লাহে দায়ার দান করুন লম্পট বুঝেননি লুচ্চার গুষ্ঠী আল্লাহে দায়ার দান করুন আর জোরে নারীর মর্যাদা সারা রাত সারা রাত সারা দিন বয়ান করলেও শেষ করা যাবে না যে নারীর মর্যাদা কত কিন্তু তার মার ছিঁড়ে গেছে আম্মা জানদেরও তালে তালে দৌড়ে নিজের সম্মান নষ্ট করে ফেললো যেই গরু বাজারে পাওয়া যায় এটা দাম তেমন বেশি থাকে না नारी तो गर मतो दाम ना नाराम तो स्वर्ण मतो दाम स्वर्ण मानूष जेमन आग लाखे मोहब्बत कर सम्मान हेफाजते रखे আল্লাহ নারীদেরও স্বর্ণের দিয়েছিলেন নারী আজকে রাস্তায় কারণে আকর্ষণ বিকর্ষিত মতো কেউ জিগায় না দিবে বাবায় টেনশন টাকা দিতে হবে ছেলেরে বিদেশের চাকরি সাহায্য প্যাকেট দিতে হবে अतच तुम मे कमारागल हो जाए कत टा चाओ सब तुम सुंदरी मेटा चाहिए किंतु मेर बाबा क्या हताश एर कारण बेपर्दार कुरान शिक्षार अभाव पर्दा निशी नारी बस हवा लगे ना अल्पते मिथ्या कथा बस कमायर यारेक्शन विवाह दर्जा दिया ভাইরা আমার ও সারীর কত মর্যাদা রহমাতুল ও দুনিয়ার মানুষ আমি সারা দুনিয়ার নবী বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী আমি নবীর কোনো ছেলে নাই আমিও নবী চার চন্নার বাবা আমি নবী চার কন্যার বাবা আমার কোনো ছেলে নাই নারী বাচ্চা গরমে সমান রাতের নামাজের সবাব দিবে নারী মা যদি বাড়ি চাপ সবকালে আল্লাহ না করুন মরে যায় আল্লাহ পিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে নারী থাকে বাচ্চা করবে করবেনিয়া যদি খাইতে না পারে রোজা রাখলে ইসলামের ইতিহাস যদি তাকায় দেখো নবীর হাতে প্রথম যে মুসলমান হয়েছে সে নারী আম্মাজান আমাজিজার দি আল্লাহ চেয়ারে বসায় বসায় নারীর বেতন দেবা এটা সম্মান গাদার মতো কাজ করায় বেতন দিবে এটা অসম্মানা ঘরে বয়ে থাকবে এ ছেলে মেয়ে তোর মা বাবারে খাওয়া এ স্বামী তোর স্ত্রীকে কামাই করে তুই খাওয়াবি স্ত্রীকে রাস্তায় নামায় কষ্ট দিবি না এটা নারীর সম্মান পুলিশের পিঠা খাই বোনাস কুত্তায় কয় কোন চোর কোন বাকবার কোন বেইমারে কয় নারীর সম্মান ইসলাম দেয় নাই ইসলামী রাষ্ট্র হলে তোর রুড়ে ফুয়ে চোর আল্লাহ রকুল আলমিন বলেন মানুষ তুই দুর্বল এজন্যই তোর ব্যবলেরা অন্যায় করলেই চোখে বাজে না বাচ্চা গেলাস ভাইয়া ফেলাই কোন দোষ আছে হাজার টাকার বান্ডিল সিরা ইটা পানিতে মামলা আছে এক পরিমাপ করে বান্দার পায়ে একটা কাটা ঢুকে গেছে কাটা ঢুকছে বলে আল্লাহটা তোর মা। কোরআনের মহবতে আপনার এখানে আল্লাহ আল্লাহর মতো একজন দয়া কে আছে নাম বল মা না মা সাক্ষ বাবা সাক্ষ স্ত্রী সাক্ষ ভাই সাক্ষ थान डायर तलाश कर भाई भाइये मामला स्त्री स्वर बिुदे मामला कैक मास आगे ढाका राजधानी छयलाल्डिंग आपन मा तुधर बच्चा टीचे फेले ঐশী নামের ভেস্যামেটা নিজের আপন আপা আম্মাকে হত্যা করে ফেলল আল্লাহর মতো নিঃশ্বাস্থ দয়াময় একজন নাই যদি প্রমাণ দিতে পারো আমি তার গোলামি করব আল্লাহর গোলামি বন্ধ করে দিব আল্লাহর মতো নিঃশ্বাস্থ দয়াময় কেউ নাই এখানে আমরা যারা বসে আছি জীবনে বহু অন্যায় করেছে এই অন্যায়ের খবর আমার মা জানলে আমাকে ঘৃণা করত আপনারা জানলে আমাকে বয়ানে বসতে দিতেন না আপনার অন্যায়ের খবর আপনার ভাই জানলে ঘৃণা করত কিন্তু আল্লাহ জানেনি আল্লাহ জানার পরে এক সেকেন্ডের জন্য সূর্যের আলো বন্ধ করেননি পানি বন্ধ করেননি খানা বন্ধ করেননি আপনার সামনে আপনার ছোট মেয়ে ছেলে বিবি যেও অন্যায় আপনি করেছেন এইটা যদি আপনার ছেলে করতো আপনি দুনিয়ার আসবাব বাদ দিলাম তোর শরীরের মধ্যে যা কুদুরতা আছে যদি বন্ধ করে দেই বারো ঘন্টার জন্য তোর প্রস্রাব বন্ধ উপায় আছে পায়খানা বন্ধ উভয় আছে পঙ্গু হসপিটালে যাবেন কত মানুষের হাত নাই পাও নাই কত মানুষের পাওল ডাবল হয়ে গেল কারো বুকের মাছ দিয়ে পাও বের হয়ে গেল যুবকের দল যে হাত দিয়া তুই কলমের ঘোষায় জুলুম করে টাকা নাও আল্লাহ যদি আঙ্গুল না দিত হাত না দিত একটু চিন্তা কর কোন হাত দিয়া কলম দিয়ে চুরি করবি যে চক্ষু দিয়ে তুই আজকে মোবাইল সামনে নিয়ে সিনেমা হন চাইতে আল্লাহ যদি চোখ দুটো অন্ধ বানিয়ে দিতেন কেমন করে তুই নামিতাম দেখতে রে বাবা আল্লাহ কয় তুই অন্যায় করসামী তোর উপরে এখনো রাগ হই নাই তবা কড়া মাত্রই তোর জীবনের সব গুণাগুণ মাফ করে দিব تويي اماকে একবার টাকার মতো ডাক দে আমি আল্লাহ তো ডাকে সারা দিয়া সব maaf করে দিব وا শুধু আমার আল্লাহ তা বলেন বান্দা ডাকার মতো ডাক দেয় যারা দেখেছেন তারা পেয়েছে আল্লাহর এক বান্দা বয়স বেড়ে গেল বিছানায় শুয়ার টেনশনে পড়ে গেল জীবনে করলাম কি এমন কোনো অপরাধ নাই যে অপরাধ আমি করি নাই এখন আমি ডানে তাকায় দেখি আমার অনেক বন্ধু নাই বামে দেখি আমার অনেক বন্ধুরা নাই এ জীবনে কত জানাজা পড়াই নাম কত যুবকের লাশ কবরে রাখলাম আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল এলাকার মানুষ আমার সবাই গালিগায়ে দূরে বসে আমার মতো খারাপ কেউ নাই এই কলঙ্ক নিয়ে কবরে যাবি যাব না এ কলঙ্ক থেকে আমি মুক্ত হয়ে কবরে যেতে চাই কি করা যায় এ কলঙ্ক থেকে নাজাদ পাওয়ার কোনো পথ আছে নাকি আল্লাহর বান্দা চিন্তা না করে মসজিদের ইমামের কাছে চলে গেল ইমাম সাহেব আমাকে একটু পরামর্শ দেন আমার মতো জাহান নামের আশা নিয়ে আর কেউ নাই এখন এই জাহান নাম থেকে নাজাদ পাওয়ার কোন রাস্তা আছে নাকি বলে রে আল্লাহ আল্লাহর দরবারে তো কর করো তওবার দরওয়াজা খোলা আছে তো করতে দেরি হবে আল্লাহ তালা তোমার গুণা মাফ করতে দেরি করবেন না এবার আল্লাহর বান্দা ইমামের পরামর্শ নিয়ে বালিতে রওয়ানা ইমাম সাহেব বলে ও चौबीसा घंटा ही जाए तब एम एक समय जन शांत था गभर रात मानू जब घुमाया जाए समय तुम्हें आल्लाके दौ कारण চব্বিশ ঘন্টা বান্দা আল্লাহকে ডাকে বান্দা আল্লাহকে ডাকে কিন্তু ওই তেমন একটা সময় বান্দা আল্লাহকে ডাকে না বরং আল্লাহ তার বান্দাকে ডাকে কবি হয় রজুনি জয় নির প্রভুর নাম জপীয় তখন প্রভুর করুণা যদি পাইবার চায় যদি পাইবার গভীর রাতে উঠে প্রভুর গুণ গাঙ্গা গভীর রাতে উঠে প্রভুর গুণ গা গঙ্গা আল্লাহর কাছে কান্না কর আল্লাহর বন্ধা রাধার যখন হয়ে গেল বোররাতে যায় ঘাস বিছায়া ঘরের এক কর্নারে গিয়া সে যায় পরে অচর দ্বারায় কান্না শুরু করলো ও দায়ার মালিক তুমি জানো আমার মতো গুণাগার কেউ নাই আমি জানি তোমার মতো নাই আমার মতো জাহান নামের আসামি কেউ নাই তোমার মতো জান্নাতে নেওয়ার আর কেউ নাই আয় আল্লাহ অন্যায় করেছি মাফ চাই তুমি আমারে মাফ করে দাও এভাবে যখন কান্না শুরু করো আল্লাহর বান্দা কান্না বন্ধু করেন আবার কান্না শুরু করলো পেছন দিক দিয়ার বিবি সাহেবা দেখে বলেন ও স্বামী আমার তুমি কি গাইবি আবার শোনো নয় তোমার নাম জাহাজ নামীদের খাতায় এখন আবার কেন কাদো আল্লাহর ও বিবি একটু জবাব দে্লা তালার এ দরওয়াজা ছাড়া ভিন্ন কোনো দরওয়াজা আছে নাকি বলে না না বলে ভিন্ন কোন দরওয়াজা যদি না থাকে এই দরজা ছাড়া যাবে না আমি এ দরওয়াজায় ফিরে আছি আমার কাজ হলো কান্না করা মাফ করবেন কিনা করবেন এটা আল্লাহ তা আনারের এই চিন্তা করে আল্লাহর বান্দা আবার কান্না শুরু করলো অজোর দ্বারায় যখন কান্না শুরু করেছেন গাইবে আওয়াজ আসতে শুরু হয়ে গেল ওরে আল্লাহর গোলামার কাতবানা তোমার নাম এখন জান্নাতি মেহমানের খাতা এলাকা হয়ে গেল এরে আল্লাহর মান্ধা একটু চিন্তা করো চোখ দুটো বন্ধ করে দেখো জীবনে কত অপরাধ করেছি কিছুই নারী যুব বাসের নিচে লাশ পানির নিচে লাশ বাড়ি পরে আছে বাড়িওয়ালা নাই গাড়ি পরে আছে গাড়িওয়ালা নাই ছেলে কান্না করে আমার মা নাই মেয়ে কান্না করে আমার বাবা নাই ভাই কান্না করে আমার ভাই নাই দুনিয়ায় কেউ নাই মুসলমান করেছিলাম খোঁজ নিয়ে দেখো কত বছর আজকে আগামী বছর বয়ান চলবে কিন্তু দেখা যাবে এই ময়দান থেকে অনেক মানুষ বিয়োগ হয়ে যাবে কেউ নাই আপনাদের এই চান্দিনা পার্শে শ্রীমন্তপুর এলাকা আমার এক প্রিয় বন্ধু মানুষ रैबर चाकरी करत चट्ट ग्रामे अल्प बयसे एस मोहब्बत मानस हठात् दुनिया चले गए रे नदी उन्नतर दाल দুনিয়ার কিছুই না রে বাবা আল্লাহর করান অনুযায়ী আমরা চলি তুমি টেনশনদের কথা অনুযায়ী দাঁড়িটা যদি লম্বা করি লাম্বা জামা পড়ি কি না জানি হয় আমরা নিয়া টুবি নিয়া চললাম আমাদের তো কিছুই হলো না তুমি টেনশন কর কি না জানি বিপদ আল্লাহর কষ্ট তুমি যদি আমার চ্যালেঞ্জ গ্রহণ করো দাঁড়াও দাঁড়াও বলো তুমি বুঝো না কেন কেন ও আল্লাহর তুমি তো অন্যায় করে একটু অনুতপ্ত হবা তো করবা তা তো নাই दस जन सहबा ना जानना टिकेट पे सुनोदरा कथा कष्ट সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন শুনেছেন একটু বলবেন প্রথম নামটা কার সিরিয়ালে কার নাম কথা হয় না খবর নাই আল্লাহ এমনি মাফ করে তিন নাম্বার সিরিয়ালে কার নাম ওসমান চার নাম্বার সিরিয়ালে কার নাম করমানদের জীবনী বাংলায় পাওয়া যায় পর আবু বছরের ইতিহাস করে দেখো অমরের ইতিহাস করে দেখো জান্নাতের টিকিট পাওয়ার পরে মরণ পর্যন্ত শুধু কালনা রাওয়া মৃত্যু পর্যন্ত শুধু কান্না করেই গেলেন ওরে চানা এলাকা ক্যামতুলির মুসলমান আল্লাহর কস কোন হিংসার নজরে বলিনা রে বাবা তোমার বিবেক দিয়ে আমাকে একটু জবাব দেবু বকরের মতো জান্নাতি মানুষ মরণ পর্যন্ত কাঁদলেন কেন মরণ পর্যন্ত কান্না করলেন কেন আলির হুতান আলহুর মতো জান্নাতের টিকিট পাওয়া মানুষ মরণ পর্যন্ত কান্না করলেন কেন আমার নবীর কোনো গুণা নাই কোন সন্দেহ করলে তুমি একটু জবাব দে আমার নবীর কোন গুণা নাই সারা রাত নামাজ পরে পরে পা মোবারকাইলেন দৈনিক একসভার ভার করলেন কেন আজকে তোমার মতো আমার মতো গুণাগার কেউ নাই তোমার কান্না নাই কেউ যদি কান্না করে তুমি তিরস্কার তুমি এক কোটা চোখের পানি যদি সেরে দেওয়ার চাহান্ন রাগুন হারাম করে দিবে কান্নাকাটির বয়ানে জমিন থেকে চলে গেল মানুষ এমন পাগল যেই বক্তা বেশি পিসাবের দরবারে যদি নাচ গান চলে সিনেমা হল ওলারা গোড়ার ঘাস কাঁচ তাহলে সিনেমা হল করবে কি আর টুপি বলে যদি দেয় গান দেখানা করবে বয়ান কোরআনের বয়ানের প্যান্ডেলে বসে যদি গালি দেয় তো গান দেখা করবে কি কোরআন শরীফ বলে গালি হারাম হাদিস বলে গালি হারাম যারা ওয়াজি উঠে গালাগালি করবে এরা কোরআন যারা কোরআন মানে না তারা আমাদের আকল নয় তাদের সাথে কোনো নাই বিচারক যারা ওয়াজ না ফিলে বৈশাখালাগালি করবে কাপের কাপের কাঁপের আহা কি ওয়াজ করব বক্তা সাহেব বলে নূরের নবী তালা নবীরে নূর বলো আমরা বলি না তোমরা জিন্দা বলো আমরা বলি না এই এই দলিল এটা বললেই তো হয়ে যায় তালাক শব্দটা নবীর সামনে চলে পাবলিকে কথা বুঝেন না নবীর সামনে তালাক শব্দ চলে না তো বললাম আবার তার বয়ান আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে জীবন কাটায় গেলাম কই অন্য টুপিওয়ালাকে তো এত পর্যন্ত হিংসাও করলাম না গালিও দিলাম না তুমি দেয় কেন হিংসার বাজারে ঘুমাই ছিল দুই রাত কোন আদর্শে গালি আছে বলো আমি লাম্বা গোলজামা পরে জীবন কাটাইলাম অন্ন পোশাকওয়ালাকে তো গালি দিলাম না তুমি দাও কেন আমি নবীরে দাঁড়ায়া সালাম দেই না যারা নবীরে দাঁড়ায় সালাম দেয় আজ পর্যন্ত একটা আমরা নবীকে নূরের বিতর্ক করি না মানুষকে বলি না আমরা মাটির তৈরির কায়ের হয়েও যারা নূরের তৈরি বলে সমাজে চলে আমরা তো আজ পর্যন্ত একটা গালিও দিলাম না হিংসাও করি না তুমি গালি দাও কেন তোমার হাত একটা বেশি নেইটা জিব তোমারও আছে আমারও আছে তুমি যেই গালি যেন এসছে আমরা কম জানি জানি এই বাংলা গালি শিখতে কিতাব লাগে না এটি মুখস্থ হয়েছে কিন্তু গালি দিলে আমরাও পারি কিন্তু দিব না কেন গালি দেওয়া হারামি দাও কি আমরা সবাইকে আপন বানাইতে তো আপন বানাবার ব্যবহার তোমার ব্যবহারটা একটু ভালো বানাইতে পারো না যাতে করে দুশ্মনও তোমার বন্ধু হয়ে যায় আর বন্ধু হইলেই তো তোমার কথা মতো কথা বুঝেন না আমার এত হিংসা কেন মুসলমানের বেতর বেতর আল্লাহ আপনি হেদায় আর দান করুন সমাজটার নষ্ট করে ফেলেছে আল্লাহ আমাদের সব ভাইকে হেদায় আর দান করুন রাগ করেন আপনারা এই যুবক তোরা আমার সাথে থাকে যুবক যদি দেশ অধিক চলে যাবে আজানের সময় একশো যুবক যদি এলাকা একটা স্লোগান দিয়া কয় একটা বেনামাজি পাইলে মাজা ফাটায় বুড়ারা গিয়া কাতার সোজা করবে যে তাড়াতাড়ি হতা কেন যুবক তোরা আছো আমার সাথে আমি যদি ভুল বলি তো বাসের লাগিল আমার আর যদি আমি সঠিক বলি তো আমার পক্ষে থাক থাক আমি যদি ভুল বলি তাদের পক্ষে তাইকে আমার গুরুত্ব তোরা না আর যদি আমি সঠিক পথে থাকি আমার পক্ষে থাক জেলখানায় গেলে একত্রে যাব। রক্ত দিলে একসাথে দিব যুবকরা আসো বিশ্বাস নাই আস বিশ্বাস পাঁচ টাকা চাকলে দিয়ে দোল আল্লাহ দুইটা হাত দিয়েছে আছে না দুই হাবই দিছে ফকিন্ন ঘরে জন্ম নি। নাই ভালো আপা জন্ম দিয়েছেন ভালো মায়ের সন্তান তুই তো ভালো বাবার ঘরে হইয়াও ভিক্ষার জন্য অপেক্ষা আসো হরু বাড়িতে কি নিবি ওই পায়খানা না খাইলে তোর যৌবন না । হা পুলিয়া দিয়ে দীনা সফু আলু লাহমিল্লা ইন্ন ল অনেক দোয়া করি যুবকদের জন্য যারা গান শুনতো সিনেমায় যাইতো আর আল্লাহ আমি এই ময়দান থেকে সবাইকে কবুল করে এরে যুবক আল্লাহর গোলাম আমিও তোমার মতো একটা যুবক সন্তান আমি তোমার পায়ে হাত রয়ে ভলবো তুমি তাকো আল্লাহর পথে চলো আমি এ কথা বলতে চাই না তুমি স্কুল সেরে দিয়ে মাদ্রাসায় ফুটে যাও আমি বলি না তুমি আমার মতো টুপিওয়ালা হো না না। তুমি স্কুলে তুমি চামিরি করো ব্যবসা করো তোমার কাছে আমার তুমি নবীর আদর্শ গলার মালা বানাও তোমার মতো যুবক দেখো তাকায় দেখো জীবনে মাদ্রাসায় পরে না আলিফ বা তাও জানে না স্কুল কলেজের দিকে তাকাও তোমার মতো যুবক দাঁড়িওয়ালা নামাজি স্কুল কলেজ এলাকা পড়া করে অভাব নাই তুমি না তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি কোটি টাকার ব্যবসা করে একটা টাকাও হারাম খায় না তুমি কেন পারো না তোমার মত যুবক দাড়িওয়ালা নামাজি ড্রাইভারি করে শ্রমিকের কাজ করে কৃষি কাজ করে অভাব নাই তুমি কেন পারমা না বাবা তুমি আমার দিকে তাকা না তোমার যুবকের দিকে দেখো তোমার মতো যুবক নামাজির নামাজ নাই তুমি কেন না মনে হয় যেন তোমার কপাল পুরে গেল নাকি এখনো সময় আছে তও করে না ও আল্লাহ তাল্লাহ তো বা মুহূর্তে কবুল করে নিবে এরে যুবক আল্লাহর বলাম টুপি দাঁড়ির কারণে আমাদের সম্মান কমে নাই আজকে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে নবীর আদর্শ মানতে টেনশন করো অত বেইমানের ঘরে জন্ম নিয়ে কত বেইমানেরা কালেমার পতাকায় বুকে ফেলল ভারতের সন্তান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে ডক্টরের ডিগ্রি নিয়ে কোটি কোটি সম্পদের মালিক শিবশক্তি সদুর জি কালেমার কথা টায় ঢুকতে কোন টেনশন করল না তুমি মুসলমানের ঘরে আদর্শ মাইকেল কলিস কালেমা পড়তে টেনশন করলো না পাকিস্তানের পল গানের শিল্পী জুনায়দ রামসেন ইন্টারনেট সার্জ দিয়ে এখনো জুনায়েদের নাম সার্জ দিয়ে पास्तान पफ गान शिल्पी एक गान गई कोटी कोटी रूपी हादिया कैक दिन आगे टोटाल फैमिली सह विमान दुर्घटन शाह आदत बरण कर लो জোনায়ের চামশের কালেমার পতাকায় ঘুমের বিছানায় যুবকে মারা যায় এর যুবক কয়েকদিন আর যৌবনের মাস্তানি করবা এমন কোনো দিন নেই যে যুবকের লাশের কোনো খবর নাই স্কুলে লেখাপড়া করিয়া পরীক্ষা দিল পাশের নাম্বার রে ভাই আল্লাহর শকরের সাথে বলি আল্লাহর রহমত নিয়ে চলো দেখবা কপাল বলে যা রিজিকের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ মাদ্রাসায় পড়ার কারণে আমাদের সম্মান কমে নাই সরকার আমাদের কমি মাদ্রাসার সার্টিফিকেট সনদকে স্বীকৃতি দিয়েছে এজন্য নতুন করে আমাদের দাম বেড়েছে নয় আমরা আগের থেকেও যেমন স্বাধীন বাদশাহী করেছি আমরা এখনো স্বাধীনভাবে বাদশাহী করে যাব। যাবো কোরআওয়ালা তুমিও বাদশা পরকালেও বাচ্চা সামান্য কাপড়ের দাম নাই গিলাব নাম হলো দাম বেড়ে গেল দাম বেড়ে গেল আমি বান্দার কোন দাম নাই কোরআন সিনায় ঢুকলো কোরআনের দামের কারণে আমারও দাম বেড়ে গেল আমার নাস্তানি না অহংকারী না বরক নবীর আদর্শের বরকতের কারণে দল আল্লাহ তরবারে তো করো আল্লাহ জীবনে আর নামাজ সারবো না তোমার একজন খাটিওলির বন্ধু হয়ে যাবো যাদের বয়ান শুনলে চোখের পানি আসে যাদের বয়ানে মানুষগুলো আমল ল এমন একজন আল্লাহর বন্ধু হয়ে যাও সহিভাবে করানিফ পরো পাঁচ অব্দ নামাজ পড়ো দাঁড়িয়ে করো আল্লাহ দরবারে তহবা করো আল্লাহ গলায় সুরিয়াস মরে যাবো তারপর না নামাজ না আল্লাহ তোমাকে আর বেজার করবো না রে মানিক তহবা করে যদি কবরে যাও আমার নবি বলে না কবর রও যা তুমি জান তুমি পারিম নার কবর হবে একের জন্য আর যদি মোবাইল তো তোমার হাতে ওপেন করা বাংলা কোরআন লিখে সার্চ দাও বাংলা কোরআন ডাউনলোড করো এরপরে কোরআনে বাংলা কোরআনের কয়েকটা চুরার তর্জমা প শেষের দিকে তর্জমা পড় তোর দিল যদি জাহান নামের আজাদ তাও সত্য বাংলায় আছে তুমাল করিয়া ধরা কামাল করিয়া কু নুন্না সুকাল ফারুস ইজা ছিল আর দুছিল وأخرجت الأرض وثقالها وقال الإنسان ما لها ويل لكل همزة المزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كاللال ينبدن في الحطامة وما أدراك من حطامة نار الله المزيد তর্জমা পরে দেখো জাহাঙ্গ নামের বয়ান দুনিয়ার মানুষ বিশ্বাস করে না এজন্য আল্লাহ মাঝে মাঝে কত কবরে আগুন দেখা দেয় কত কবরে সাপ পিচ্ছু দেখা দেয় আবার কত কবরের লাশ কাপ তিরিশ বছর পরে তাজা যায়। আমার বাংলাদেশের ঘটনা বলছে তিরিশ বছর পরে কাপুন সহ লাশ কবরে তাজা কাপনে কোনো দাগ নাই আবার কত কবরে আগুন সাপ বিচ্ছু বাংলাদেশের কবর এরে আল্লাহর গোলাম গুনাগারের জন্য কবরে আমল আজাবলার জন্য কবর জান্নাতের বাগান কেমন আজাব হবে কবরে নবী বলে আমি নবীর অল্প বয়সে কালো চুল কালো গাড়ি সাদা হয়ে গেল কবরের চিন্তায় কঠিন গুণা নিয়ে যদি কবরে যাও নবীজি বলেন দুই পার্শের মাটি এমন জুড়ে চাপ দিবে চাপের কারণে পাঁচরের হার আর এক পাঁচরের মধ্যে ঢুকে যাবে हासर मैदान भाया जाम सूर्य सूर्य हलो चतुर्थ आसमान जमीन आलो दे जमीन थे नये कोटी त्रिस लक्ष माइल दूरे सूर्य जमिन थे तेर लक्ष ग माप विज्ञान आज पर्त बम सूर्य हलो नय कोटी त्रिस लक्ष माइल दूरे खान ताप दे दिने सूर्य एन तो सूर्य नाई एर पर घम पैनर बतास ठंडा है हासर मैदानी सूर्य थकोार्पर जमीन तमि के जहाज नाम आपनारा जान समस्त नबीरा नामसि नामसी कान्ना कर জাহান নাম বলবেন হালনি গুনাগার গুলো আমার পেটে দাও আমার খানা দিয়ে দাও আল্লাহ বলবেন অপেক্ষা কর বিচারটা শেষ করে তোর খানার ব্যবস্থা করতেছে ওরে নবীর উম্ম জাহাঙ্গ নামের আওয়াজে হাসনের ময়দানটা থর করে কাঁপা শুরু হয়ে যাবে আল্লাহ অর্ডার করবে সত্তর হাজার জাহান নামের অবস্থায় কাঁপতে থাকবে এমত অবস্থায় আপনার আমার নভি শেষ পরে কান্না শুরু করবেন ও দায়ের মালিক জাহাজ নাম তারা তাড়াতাড়ি ফিরা দাও আমার একটা উন্নত যেন জাহাজ নামে না जहान नाम गाए जहान नाम गए मात्र जहाान नाम पे सी दौड़ा जाए फिर बोलें हे अल्लाह যেই জাহান নামটাকে না না। এ পানিটা কাউসারের পানিও না জমজমের পানিও না আবে হায়াতের পানিও না এই পানিটা দুনিয়ার আমার গুনাগার বান্দার চোখের পানির বিরিশা বসে আমার কিছু গুনাগারেরা জাহান নামের আজাবের ভয়ে করেছে আমি আল্লাহ ওদের চোখের পানি গুলো জমা রাখছি জাহান নামের গায়ে ছিটাই দিলাম আল্লাহ করেছেন যাদের চোখের পানি বের হবে জাহান নামের ভয়ে আল্লাহ কালা তাদের উপরে জাহান নামের আগুন হারাম করে দিবেন পথে হেদায়তের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ অনুরোধ করে বলিরে যুবক রে ওম বৃদ্ধ বাবাজিরা করার মাফিজুর রহমানের মা আপনারা একজন হাফেজে কোরআনের মা বাবা হয় কবরে যাও অনুরোধ করে বলব তো বাপর আল্লাহ সম্মান দিবেন ইজ্জত দিবেন হায়াত আল্লাহ পাড়ায় দিবেন গলায় মরে আমার কাছে যদি না থাকে ঘাটি নিহতে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আল্লাহ সকলের হাত কবুল করে নেন দাঁড়িওয়ালা নামাজিয়া নবীর আশেখ বানাই দেন খাটিঅলির বন্ধু বানায় দেন সহিভাবে কোরআন করার তৌফিক দান করেন আয়ম্ল ঘরে ঘরে কোরআন সুন্নার বাতি জ্বালায় দেন গুনাহের প্রতি ঘৃণা দেন হেদায়তের বাতি সকলের সিনে দেন আমাদের তবুল করে নেন তুবরে মজবুত চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ ওসলাম ইবাল মুরসাল وعلى آله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين اللهم اجعلني في عين صغيره وفي اعين الناس كثيرا اللهم اغفر আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকে দেখেন এ ময়দানে বৃষ্টি পানির মধ্যে আপনার পান্দারা ভুলে নাই থেকে টাকা খরচ করে কেউ উপায় আয় আল্লা কাউকে খালি না সকলের সিনার ভেতরে হে দায়তের বাতি জ্বালা নম্ম এ মহাবিল্লা দাতে রসিল বানা এদানম আয় আল্লাহ রবার আল্লাহ ইমান আমল মজবুত করে দেন মা বন্দে আবেদা পর্দানিসি বানা দেন ছেলে সন্তান দিনদার বানা দেন আয় আল্লাহ আমিন গুলো কবুল করে নেন আমাদের তও বা কবুল করে নেন খাতি মনে তওবা করার তৌফিক দান করে তোবার উপরে মজবুত হয়ে চলার তো আমাদের জীবনের সমস্ত গুনা খাদা গুলো মাফ করে দেন আল্লাহ আলোচনার সাহায্য রহমে পৌঁছায় দেন আদম নবী থেকে যত মুমিন কবরে সবার রোল উপরে সাহাস পৌঁছায় দেন জীবনে একবারও যদি হয় সুন্দর আয় আল্লাহ ঘুমের ঘরে যদি হয় আয় আল্লাহ নবীজির সুন্নতের আঙুলওয়ালা আশেখ বানায় দেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আঙুল জারি করে দেন অল ছেলে সন্তান গুলো দিন দার মেকার দেন বেশি বেশি কোরআনওয়ালা ন্যাককার সন্তান দান করেন অল দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ। হে আল্লাহ समस्त মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। ইমাম খাযেম কমিটি ও ছাত্র সহযোগীদের কবুল করে নেন। समस्त শিক্ষা প্রতিষ্ঠান গুলো নবীর আদর্শ والا বানায় দেন। হে আল্লাহ তাআলা দিনের ন্যায় আশা পূরণ করে দেন। রিয়া, حسد, কibir থেকে হেফাজত করে ইখলাস দান করেন আল্লাহ। হে আল্লাহ সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের সবাইকে দ্বীন এর খাদেম বানায়া দেন আল্লাহ সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করেন আল্লাহ এই বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আল্লাহ ইসলামের জন্য দেশ রক্ষা করার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে maaf করে দেন এখনো যারা চেষ্টা করে কবর ভরে নেন হে আল্লাহ তাআলা নবীজির ওছিলে আমাদের দিলের না একাশা পুরায়া দেন চলার পথে কুদরতের হাতে হেফাযত করেন আল্লাহ হে আল্লাহ জান্নাত আল সম্মান সন্তান স্ত্রী মাদ্রাসা মসজিদ হেফাজত করেন আল্লাহ আপনার কুদরতে আমানত আপনি হেফাজত করেন আল্লাহ জন্য নিরাপদে কবুল করেন নেন চলার পথে হেফাজত করেন আল্লাহ ইখলাস এর উচ্চ মাকাম দান আমাদের সবার গুণের প্রতি ঘৃণা জমায় দেন বেশি বেশি না কামলের তাও ফিদান করেন আয় আল্লা দ্বারা মিথ্যা মামলায় জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ তারা ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে পরীক্ষার সফলতা দান করেন অল্লাহ আয় আল্লাহ নবীজিত দান করেন আয় আল্লাহ আমরা যারা হাতুল্লাম আমাদের অনেকের মা নাই বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় ওদায় আর আল্লাহ অসুস্থ তারা মেহরবাণী করে সুস্থ করে দাঁড়াল আয় আল্লাহ সবাইকে সুস্বাস্থ্য দান করে নল আয় আল্লাহ সবাইকে সুস্থতা দান করে নল আল্লাহ সাথে চলার তৌফিক দান করেন অল্ল আয় আল্লাহ ইসলামের ব্যানার টানা যারা মানুষকে ধোকা দেয় তাদের হেদায় করেন আয়াল্লা যারা জনপ্রতিনিধি প্রশাসনিক যারা কাজ করে দিনের খাওয়া দেন বানায় দেন আয়াল্লা কুদরতের হাতে হেফাজত করে নন্ দীর্ঘ নে খায়াতান করে নন্দ দীর্ঘ নে খেয়াতান করে নন্ দীর্ঘ নয় গায়াত দান করে নম আওয়াজের ভেতরে হেফাজ করে নম নির আমাদের দোয়া মনাজ কবুল করে নেন আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদম করে কবুল করে মাদ্রাসার স্থায়ী জায়গার বহু টাকা القرآن الجائب بالدرا فيصلا <تصفيق> الله سبحان الله وبحمده سبحان الله العظيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه أجمعين امين امين امين برحمتك يا ارحم الراحمين